আসসালামু আলাইকুম বরহমাতীয় দর্শক শ্রোতা বাইবরা আগেকার সামনে উপস্থিত হয়েছি भय भये मानसिक प्रथम नम्बर हम भयते बुझी আমরা এখানে ভয় বলতে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একজন বান্ধা সে আল্লাহ ভয় পাবে দুনিয়াতে এবং আখরাতে এবং আল্লাহ দাঁড়াতে হবে সেটার ভয় পাবে তুমি সেই উদ্দেশ্য জাতীয় ভয় হচ্ছে ইবাদত হম এটা হচ্ছে এবাদত যে একজন ব্যক্তি আল্লাহকে ভয় পাবে এবং এটা শুধু সাধারণ এবাদত নয় বরং এটি সম্মানজনক একটি ইবাদত সর্বোচ্চ একটি ইবাদত এবং এটা এবাদতের লোকনও বটে अवश्य आल्ला सबसे सर्वोच्च एकम्र आल्ला खाटी करते व्यय इब्राहिम चौदह नम्बर आये ब এবং সে আমার হুমকি ধমকের ভয় পায় হম তাদের জন্য হ্যাঁ এখন কথা হচ্ছে ভয় তো অনেক ধরনের হয়ে থাকে কিন্তু প্রশংসিত ভয় যেই ভয়ের জন্য প্রশংসা হয় একজন ব্যক্তিকে সেটা হচ্ছে এমন ভয় যে যে আপনি যত নেকের কাজ আছে হ্যাঁ সবগুলোকে আপনি করবেন এবং যত খারাপ কাজ আছে ছাড়বেন কখনো এমন যেন হয় না হয় যে ভয়টা আপনাকে নৈরাশ্যের দিকে পৌঁছিয়ে দিবে নির্বয় না হন হ্যাঁ যে যার কারণে আপনি অপরাধে জড়িয়ে পড়বেন যে আল্লাহ রহমতের আশা করে হম আপনি শেষ পর্যন্ত নির্ভয় হয়ে যাবেন তাহলে সেরকম হওয়া নয় বরং একজন মোমিন সর্বাবস্থায় তার মধ্যে দুটি জিনিস থাকতে হবে ভয় এবং আশাটা জিনিস সমান্তি যায় আবার সে নিরাপদ ভাববে নিজকে সেটাও কিন্তু দোষের বিষয় তখন অপরাধ তার বেড়ে যাবে আল্লাহ আল্লাহকে আদেশ করার হম আপনার আল্লাহকে ভয় করার আদেশ করেছেন এবং অন্যকে ভয় করার ব্যাপারে নিষেধ করেছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ভয় করবে না বরং একমাত্র আল্লাহকে ভয় করবে সেটার আদেশ আল্লাহ বলছেন এই যে শয়তান সে তার চেলা ফেলার ভয় দেখায় অনেক সময় দেখবেন যারা দাবি কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন তাদেরকে অনেক সময় শয়তান তার চেলা ফেলার ভয় দেখায় যে ও তোমার এমন করবে ও তোমার তেমন করবে এরকম আল্লাহ বলেন ফলাত তাদেরকে ভয় পাবে না ও খো নিয়ে শুধু আমাকে ভয় পাবে মেন যদি মুমিন দাবি করো। তাইলে এই আয়তের যে অর্থ সেটা হচ্ছে শয়তান সবসময় তার চেলা ফেলার ভয় দেখাবে হম তাদেরকে বলবে যে তারা অনেক শক্তিশালী তোমার এই ক্ষতি করতে পারে ওই ক্ষতি করতে পারে আল্লাহ হ্যাঁ ডিরেকশন দিলেন আল্লাহ বললেন না তাদেরকে ভয় পাবে না বরং তোমাদের প্রতিপালককে ভয় পাবে যদি দাবি দাবি করে থাকো হুম করলে টিকিয়ে রাখতে চাইলে আল্লাহকে ভয় করতে হবে অন্যকে ভয় করা যাবে না এটা একমাত্র আল্লাহর জন্য বিশেষ করতে হবে হুম এটা আছে নিয়ম হ্যাঁ তাইলে ইমানের শর্ত হিসেবে এখানে ধরা হয়েছে আল্লাহর ভয়কে আল্লাহর একমাত্র জন্য এখন কথা হচ্ছে যে ব্যক্তি খাঁটি ভাবে আল্লাহকে ভয় করে তার প্রশংসা আপনার কোরআন মাসিদের মধ্যে এসেছে সে প্রশংসিত ব্যক্তি আল্লাহ সেই সকল বান্দাদের প্রশংসা করেছেন যারা তার আনুগুত্য করে এবং তাকে একক ভাবে ভয় করে আল্লাহ আল্লাহ জান বলতেছেন যে আল্লাহর ঘরকে আবাদ করবে ওরা হ্যাঁ যারা আল্লাহর ইমাণ এনেছে এবং পরকারের উপর ইমান এনেছে এবং যারা সালাত কায়েম করে এবং যারা জায়গা দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারাই মসজিদ কে আবাদ করবে হ্যাঁ বর্তমান যদি মসজিদটা আবাদ হচ্ছে না कारण इमान घाटती रही है आल्लर परकाल तक ही समस्या देखा दिए आल्ला भय पाए आल्ला के भय पाए आल्ला जो क्वालिटी गुला जाए तक একক কাউকে ভয় করতে হবে এই আয়াতকারীরা যেটা বুঝাতে চাচ্ছে যে সত্যিকার অর্থে মর্জিদ আবাদ করবে ওরাই যাদের মধ্যে ইমান রয়েছে এবং যারা নিজের অঙ্গপত্র দিয়ে নেয় করে এবং যারা করার প্রতি সব সময় গুরুত্ব দেয় তার রোকন সহ বাজিক সহ সহ সুন্দরভাবে সালাদ কায়ে সর্বদা করে থাকে হম এবং যারা জাকাত দেয় জাকাত যারা পাবে তাদেরকে হম এবং তারা একমাত্র আল্লাহকে ভয় করে হুম এই কাজগুলো যদি করা যায় তাইলে সেই ব্যক্তির মধ্যে কোয়ালিটি থাকবে যে সে মসজিদ আবাদ করার চেষ্টা করবে হম এটা হচ্ছে এবং এটা হচ্ছে আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা যাবে না কারণ এটা আন্তরিক একটি আমল যা আল্লাহকে ভয় করা এবং এটা এ বাদতের পর্যায়ে সুখে আল্লাহর জন্যই নিবেদিত করতে হবে এখন আরো কয়েকটি কথা আমাদের বলা উচিত সেটা আমরা বলতে যাচ্ছি যে কারণ গুলার কারণে আল্লাহকে ভয় করতে হবে আমার মধ্যে থাকলে ভয় আল্লাহ কারণ আল্লাহ করছে না তাইলে যেই কারণ আল্লাহর ভয়ের দিকে নিয়ে যাবে যে আল্লাহকে ভয় করতে শিখাবে সেই কারণগুলো আমাদের জানা দরকার সেই কারণগুলো গুলার কারণ এখানে আমরা বিশেষভাবে আলোচনা করব এক নম্বর কারণ হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে মহত্ব সবসময় প্রকাশ করব। এবং এরকম ভাবে আল্লাহর যে মহত্ব সেটাকে ভালো করে জানবো হম যে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান যদি এটা জানতে পারি তাহলে আল্লাহর ভয়ে আস্তে আস্তে ঢুকবে যদি জানি আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ আমাকে শাস্তি দিতে সক্ষম যে আল্লাহ এরকম যদি বিশ্বাস করে আল্লাহর ভয় অবশ্যই আসবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নাম ও গুণাগুলি সম্পর্কে ভালো আইডিয়া নেওয়া এবং সেগুলোর অর্থ ভালো করে জানা বিশেষ করে যেই নামগুলা আপনার শক্তি বোঝায় যেই নামের মধ্যে आल्ला की क्षमता बुझाई नाम गुरे आल्ला सब किसान से बुझा से भलोक अनुधव करते হ্যাঁ সর্বশ্রুত আল্লাহ জাল শাহু আল বসির সর্বদ্রষ্টা এবং আল কবি তিনি শক্তিশালী আল আজিজ তিনি পরাক্রমশালী আল জব্বার তিনি প্রভাবশালী সুতরাং এইগুলোর অর্থ ভালোভাবে অনুধাবন করলে নিজের মধ্যে ভয় আসবে যেমন আর আল্লাহর গুণাগুণী আছে সদিদুল কাব তিনি কঠিন শাস্তিদাতা সদিউল হিসাব দ্রুত তিনি হিসাব করতা এবং হ্যাঁ দিল এবং দিনতে কম তিনি আপনার হম প্রতিশোধ প্রায়ণ না সুতরাং এইগুলো যদি ভালো করে একজনে অনুধাবন করে তাইলে তার মধ্যে আল্লাভ আসতে বাধ্য আহ সুতরাং এক নম্বর হচ্ছে যে আল্লাহর আল্লাহকে বেশি সম্মান করলে যে তখন আপনার আল্লাহর মহত্বের কথা মনে করলে তখন আল্লাহর ভয় আসবে এবং আল্লাহর নামগুণাবলী বিশেষ করে যেগুলোর মধ্যে হম আপনার আল্লাহর শক্তি হ্যাঁ এবং জ্ঞানের কথা আছে সেগুলা যদি আমরা অনুধাবন করি তাহলে আল্লাহর ভয় আসবে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যদি আল্লাহর যে হুমকি ধমকি আছে আল্লাহ যে কোরআন মাজিদের মধ্যে ভীতি প্রদর্শন করেছেন সেগুলো যদি আমরা ভালো করে জানি তাহলেও আমাদের মধ্যে আল্লাহ ভীতি আসবে হম যেমন আল্লাহ যারা সালাত ত্যাগ করে তাদের ব্যাপারে কে নিয়ে আসলো কি করলে তোমরা তখন তারা স্বীকার করবে আমরা তো সালাদ করতাম না তাই এই যে সাকর জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে ওদেরকে যারা সালাত পরিত্যাগ করে সুতরাং এই হুমকি ধুমকি যদি আমরা ভালো করে অনুধাবন করি তাহলে মৃত্যুকে এবং মৃত্যুর পরের সময় স্মরণ করা হয় যে সবার সামনে আল্লাহর সামনে উঠতে হবে সবাই একত্রিত হয় এবং বল হতে হবে এবং এরকম ভাবে জাহান্নামের শাস্তির কথা এগুলোর কথা যদি মনে করা যায় মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সময়ের কথা ইমানের পরিপূর্ণতা আসবে না এবং এবাদতের পরিপূর্ণতা আসবে না এই কারণে ভয়টা অবশ্যই আমাদের জন্য অবশ্য আর বাকি এটা দীর্ঘায়িত হয়ে যাবে এই কারণে এই পর্বকে দীর্ঘায়িত করছে না আমরা দ্বিতীয় পর্বী কথগুলো আলোচনা করবো মহম্মদ